بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين সুপ্রিয় শ্রোতা অষ্টম হিজড়িতে ফথাই মক্কার পর সংঘটিত হয় গজয় হুনা যার মাধ্যমে আল্লাহ তা চমৎকার ভাবে স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধে বিজয় কারণে নয় যার সংক্ষিপ্ত আলোচনা পর অষ্টমে হিজড়ি রমজানে মক্কা হয়েছে রমজান মাসে যখন মক্কা বিজয় হয়ে গেছে মক্কার তাদের অনেকেই মুসলমান হয়ে গেছে তো বা মুসলমানদের কাছে পরাজিত হয়ে গেছে মাঝখানে লম্বা একটা কবিলা থাকতো হাওয়া আসেন হাওয়া আসেন এবং সাকিফ ওরা এমনি খুব যোদ্ধা ছিল দক্ষ তীরন্দাজ ছিল তো তারা যখন দেখলো যে মুসলমানরা মক্কা জয় করে তখন তাদের আশঙ্কা যাচ্ছে যে এখন তো আমাদের দিকে আসবে তখন তারা চিন্তা করলো যে তারা আসার আগে আমরা আক বেড়ে হামলা করি তাহলে ওদেরকে সহজে কবিল হাওয়া আজ আর একটা হলো শাকিফ তো ওদের ওরা ওদের গোত্রগুলো মক্কা থেকে নিয়ে একদম তাই পর্যন্ত মাঝখানে দীর্ঘ সারি ছিল সব কবিলা করছে নেতা হলো মালিকিবনে আউফ নজওয়ান শুধু একটা মানুষের কারণেই সব কাফের সবাই একত্রিত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে শুধু ওদের দুইটা কবিলা বন এবং বন কেলাভ দুইটা কবিলা ওরা রাজি হয় না তো এরা ছাড়া বাকি সবাই একত্রিত হয়েছে তো মালিক বিনিক বিন আউফ মালিক বিন আউফ তো সে সবাইকে বলছে যে সবাই প্রত্যেকে নিজেদের আত্মীয় স্বজন বউ বেটি বাচ্চা যা আছে সব নিয়ে বের হোক এবং এই মাল সামাল যা আছে তো ওদের মাল বলতে ছাগল বাঁচাইতে হবে এটার জন্য যেন প্রত্যেকে নিজে জান দিয়ে যুদ্ধ করে। তো বুড়ো কয়েকজন সঙ্গে নিছে যার মধ্যে একজন ছিল দোরাই দীপনা সাম্মা একদম বুড়া তবে খুব অভিজ্ঞ ছিল এজন্য সঙ্গে নিচে পরামর্শ বুদ্ধি পরামর্শ সবাই একসাথে মিলে বের হইছে সংখ্যা কোন রে আসছে দু হাজারের মতো কেউ বিদ্যুড়া সব মিলে বিশ হাজার আর যোদ্ধা ছিল হয়তো চার হাজার এটা তো সবাইকে নিয়ে রণ হইছে রানো হওয়ার পর আওতাস নামক একটা জায়গায় আসছে আসার পরে তো ওই যে দুরায় সে এতক্ষণ টের পায়নি যে সঙ্গে এত মানুষ আছে তো এটা আনতে বলছে পরে সে বলছে না এটা তো চরম ভুল হয়ে গেছে যুদ্ধে জয় পরাজয় সব গুলিতে হয় যদি পরাজিত হয় তাহলে তো ওরা শত্রুদের কাছে ধরা পড়ে যাবে আমাদের বহু বেটি তখন অবস্থাটা কি হবে তো এটা যখন মালিক ইব না শোনানো হয়েছে রতুলসল্লাহ আমি হাসাল্লামের কাছে তারপর এই খবর আসছেন তো হুজুর রওনা হয়ে গেছে তো এখন যেহেতু ওরা যুদ্ধ জাতি শক্তিশালী তো রতুলসাল আলী হাসাল্লাম নিজেদের অস্ত্র শস্ত্র একটু বেশি নেওয়ার জন্য মক্কায় যারা আছে মক্কা স্থানীয় কাফের তাদের যাদের মধ্যে কেউ মুসলমান হয়েছে কেউ হয় তাদের কাছ থেকে কিছু আসলে ধার নিছে যেমন লোহার পোশাক এগুলো ধার নিছে আর অন্যান্য বর্ষা নিচ্ছেন তা নিয়ে এরপরে রসুল সাল আলী হাসালাম বারো হাজারের বাহিনী নিয়ে রাণা হয়েছেন পনেরো এক বারো হাজার পনেরো এক চোদ্দ হাজার তার মধ্যে দু হাজার হইল মক্কা এবং আশপাশের ন মুসলিম আর বাকি দশ হাজার কি বারো হাজার মানে চোদ্দোর রেওয়াতে বারো হাজার আর বারো রেওয়া দশ হাজার মদিনা থেকে আসছে মানে হুজুরের সঙ্গে আসছে আমির বানিয়ে আসছেন আত্মা উসাইদ রাহ বয়স্ক ওনাকে বানিয়ে আসছেন আর হজরত জাবাল ওনাকে রেখে আসছেন মোয়াল্লিম হিসাবে মানুষের মাস্ত মাসে দিনই জরুরত পুরো করবেন রনা হয়ে গেছেন তো রনা হতে হতে মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা হনায়নের উপত্যকা এসেছেন হনায়নের উপত্যকায় আসার আগেই একজন এসে খবর দিছে যে ওরা কবিল কবিল হাওয়া যেন ওরা তাদের আত্মীয় স্বজন পরিবার সবকিছু নিয়ে আসছেন এই খবরটা এসে হুজুর কাছে একজন শুনাইছে হজুর সোহাইল বিন হানজালা একজনে এসে খবর দিল যে ওরা সবকিছু নিয়ে আসছে এরপরে হুজুর ওখান থেকে ওদের খবর জানার জন্য একটু ধরে তখনও ছিলেন উনাইনের উপত্যকা থেকে একটু ধরে ছিলেন তো আব্দুল্লাহ বিন হাদ হাত রাজি কে পাঠাইছেন যে ওদের ওনাকে নির্দেশ দিয়েছেন তুমি ওদের একবার এলাকায় গিয়ে অবস্থান করবে থাকবে কয়েকদিন এরপরে হামলার তো পরে ওই হাজার আবদুল্লাহ বিন হাদহার তিনি বলতেছেন যে আমি ওদের যে সর্দার মালিক ওরা বলতে শুনতেছি যে সে প্রত্যেককে বলতেছে যে আগামীকাল ভোরবেলায় তোমরা ওই পাহাড়ি এই পাহাড়ি যে রাস্তা পাহাড়ি রাস্তা সেই রাস্তার দুই পাশে লুকিয়ে থাকবে যেন ওই মুসলমানরা যখন পাহাড়ের রাস্তা দিয়ে আসতে থাকবে হঠাৎ করে হামলা করবো তীর এবং তলবার দিয়ে হামলা করবো এবং প্রত্যেককে বলছে যে যুদ্ধের জন্য যে শাড়ি বাঁধবে প্রত্যেকে নিজেদের আত্মীয় স্বজন তবে বহু বিটি সম্পত্তি নিজেদের কাছেই রাখবে যেন ওগুলোর মায়া মহাব্বতে ভালো করে যুদ্ধটা করতে পারে তো আবদুল্লাবিন তিনি শোনাইছেন শোনানোর পরে তো রতুল সাল আলি হাসাল্লাম রওনা হুজুর বলছে ঠিক আছে রওনা হও। তো রওনা হইতেছে সন্ধ্যায় মঙ্গলবার দিন সন্ধ্যায় ওখানে গিয়ে কাছে পৌঁছে গেছে তারপরে ওই রাত্রের বেলায় ওই পার হচ্ছে তো একদম ভোরের বেলা ভোরবেলা ওরা হঠাৎ করে হামলা করছে যেটা সাহাবি সাহাবিরা কল্পনা পেয়ে একদম এদিক ওদিক দূরে দৌড়ে চলে চলে গেছে রসুল সাল আলী ইসলাম যেখানে ছিলেন ওখানে কোনো রায় একশো কোনো রয়েছে একশো কিছু বেশি কোনো রায় কম এই পরিমাণ সাহাবি হুজুরের কাছে দাঁড়ানো ছিল আলী আব্বাস তারপরে আব্বাস উসামা উল্লেখযোগ্য আব্দুল মুক্তালিফ এটা বলে হুজুরের সামনে বাড়তে যেতেছেন কিন্তু যারা ছিল ওনারা তো সংখ্যায় কমই ছিল ওনারা হুজুরের লাগাম ধরে এই যে সাওয়ারের লাগাম ধরে টেনে রাখতেছেন যে হুজুরের জন্য না যায় পরে এক পর্যায়ে এই অবস্থা ওরা তীর নিক্ষেপ করতেছে হুজুরে মানে তীরের সামনেই যেন চলে যাবেন আওয়াজ অনেক উঁচু ছিল জোরে আওয়াজ দিচ্ছেন আওয়াজ দেওয়ার পর যারা দূরে চলে যেতেছিল ওনাদের ঘুষ ফিরে আসছে যে আমরা কি করতেছিল সুতরাং আমরা চলে যেতেছে সবাই আবার ফিরে আসছে আসার ভিতরে ওরা তো ছিল এই তীর নিক্ষেপ করতেছিল তলোয়ার দিয়ে করতেছিল সংখ্যা এই যুদ্ধে এত বেশি ছিল আগে কখন এত বেশি ছিল না বারো হাজার কি চোদ্দ হাজার এবং সাজু সামানো অনেক বেশি ছিল যার ফলে কারো কারো মুখ থেকে ওই কথাটা বের হয়ে গেছে যেটা ওই কিতাবে আসছে লাল নিয়ম এটা আল্লাহ তালা কাছে খুব হয়েছে এই জন্য এই প্রথম এই অবস্থাটা হয়েছে তো সেখানে কিছু শহীদ হয়ে গেছে সাথে সাথে তীরে রাখা আব্বাস রোদি আল্লাহ সবাইকে ডাক দিচ্ছেন তখন সবাই আবার হাতিল ভুজুক বলে ছিটাই দিচ্ছে তো যেই ছিটাই দিছে অমনি ওই বদের অবস্থা হয়েছে এরপর সবাই আবার পালাইতে শুরু করছে তো এই পালনার সময় ওদের প্রায় সত্তর জনের মত মুসলমানদের হাতে শেষ প্রায় সত্তর জনের মত মুসলমানরা সবগুলো গ্রেফতার করে সব জমা তো সেখানে প্রায় ওই বন্দি হয়েছে ছয় হাজারের মতো ছয় হাজার বন্দী হয়েছে বাকি চলে যেতে পারছে চব্বিশ হাজার ওট মুসলমানদের হাতে আসছে হাজার বকরি এবং চার হাজার নামক একটা জায়গায় বলছে তোমরা সেখানে গিয়ে অবস্থান করো এবার ওই যে ওদের যে আমির মালিকিবনে আউ সে ওর বাকি যে সাথে ছিল ওদেরকে নিয়ে এখান থেকে পালাইছে নিজের পরিবার সহ পালায় একবারে তাইফে চলে গেছে আবার ওদের জায়গাটা সেই এলাকাটা একবারে দেয়াল দিয়ে ঘেরা ছিল সেই দেয়ালের ভিতরে চলে গেছে একদম দুজন সাহাবি দুজন দুজন না একজন সাহাবি তোফায় তোফাইল এমনি আমর ওনাকে রসুল সাল আলী হাসাল্লাম জুল কাফাইন নামে একটা বড় একটা মূর্তি ছিল একটা ওই এলাকার পাশেই যে ধরনের কামান ছিল আর কি বড় বড় পাথর ভিতরে ঢুকে ইয়া করা যায় তো এই কামানটা নিয়ে রসুল সালের কাছে আসছে তখন হজরে তাই অবরোধ অবরোধ করে আসেন তো তখন ওই মিনজানিকটা গেছে কামানটা তো এইটা দিয়ে মুসলমানরাও পাথর নিক্ষেপ করতেছে দুটা একটা একটা বলে মিনজানিক একটা দাব্বাবা একই ধরনের আরকি তো এইভাবে চলতেছে বেশ কয়েকদিন চলতেছে এই হালাতে চলতেছে তো এক পর্যায়ে মুসলমানরা ইচ্ছা করলো যে তাদের দেয়ালটা ভেঙে ফেলবে। মিনজানি মেরে মেরে দেয়াল ভেঙে ফেলবেন তখন যেই দেয়ালের কাছে গেছেন ওনারা তখন ওরা উপর থেকে লোহা গরম করে এগুলো ফিকে ফিকে ফেলতো তো কারো গায়ে লাগলে বাড়তে পারতেছেন তো এখন খালিদ বিনিদ থেকে একটু বেশ দূরে ছিলাম খালিদ বিন ওলিদ কে সহ আর কয়েকজনকে সহ কাছে যেতে বলছে খালিদ বিন কাছে গিয়ে বলছিল যে তোমরা সাহস থাকলে নিচে নেমে আসো আপনার সামনে যুদ্ধ হোক যে না আমাদের নেমে আসার প্রয়োজন আমাদের সাথে অনেক দিনের খাবার দাবার আছে দুধের পেয়ালা আনা হয়েছে তো এই দুধের পেয়ালাটা একটা পাখি আসছে পাখি এসে ঠোটটা দিয়ে দুধ একটু পান করে পাখিটা পাখিটা ফেলে দিছে। তারপরে এই স্বপ্নটা অবকরুদ্দিনের কাছে শোনাইছেন বলছেন যে মনে হচ্ছে যে এই যাত্রায় আমাদের এটা জয় হবে না আমাদের হাতে আসবে না তাই এরপরে হুজুরে অন্য কয়েকজন এরপরে সেখানে গরিমতার মাল বন্টন করা হবে তো সেখানে হুজুরে ওখানে যাওয়ার পর নয় দিন অবস্থান করছে দেখি ওই হাওয়া জেনের তারা আসে কিনা নিজেদের আত্মীয় স্বজনকে অন্তত নেয়ার জন্য তো নয় দিন অবস্থান করছে আসে না কোন খবরও নেই তাদের পরে এরপরে হুজুরে বন্টন করে দিয়েছে আনসারি দেখে একদমই কম দিছে তো এই যখন বন্টন হয়ে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে মাল গনি এই যে গোলাম বান্দি সব দেওয়া হয়ে গেছে তখন ওই হাওয়া জেনে নয় লোক আসছে নয় জনের একটা প্রতিনিধি আসছে এসে ওরা রসুল সাল্লাহ আলী কাছে আমি তোমাদের জন্য নয় দিন অপেক্ষা করলাম আরো আগে কেন আসলেনা এখন তোমাদের কি ভাবে গুলো তো সব মুসাই মধ্যে বন্টন করা হয়ে গেছে এই যে এই কবিলের মধ্যে রসুল সাল্লাহ আলী আসসালামের ওই যে মা হালিমায় সাহিয়া ওনার এলাকাটা ছিল এখানে তোরা জানা ছিলা বলছে ওদের জন্য আপনি একটু মেহরবানি করেন তো ওদের এই কথাটাই বলতেছে তো ওরা বলতেছে ইহারাস যদি ব্যাপারটা কোন দুনিয়ার রাজা বাচ্চাদের সাথে হইতো তাহলেও আমরা তার কাছে এই আবেদনটা করতাম আর আপনার শান্ত অনেক উপরে তা আপনি একটু মেহরবানি করেন আমাদের সাথে তবদ আচ্ছা ঠিক আছে বন্দিগুলো গেছে সবগুলো তোমাদেরকে আমি দিয়ে দিলাম কিন্তু বাকি মুজাহিদদের হাতে যেগুলো গেছে সেগুলো আমি দিতে পারবো না তোমরা ওই জহরের নামাজের পরে তোমরা তোমাদের পক্ষ থেকে কথা বললো সবার কাছে আবেদনটা করলো তোমরা আবেদন করার পরে আমিও তোমাদের জন্য একটু সুপারিশ পরে জোহরের নামাজের পরে পরে তাদের মধ্যে বেশ কয়েকজন দাঁড়ায় খুব বলছে বলার পর তো রতাল বলছে সুপারিশ করছে তো হুজুরে বলছে যে দেখো তোমাদের মধ্যে এই কেউ যদি চাও হুজরে ও এক কথাটা বলছে দেখো ওরা এই মুসলমান হয়ে গেছে সবাই এখন তোমাদের কাছে আসছে তাদের বন্দীগুলো ফেরত নেওয়ার জন্য এখন তোমরা যদি স্বেচ্ছায় দিয়ে দাও তাহলে তো আলহামদুলিল্লাহ যদি স্বেচ্ছাই দিতে রাজি না হও তাহলেও দিয়ে দাও তাহলে এইটার বিনিময়টা সামনে যখন সামনে প্রথমবার যে গণিমতটা আমি পাবো সেই গনিমত থেকে তাদের দাও তোমাদের আমরা স্বেচ্ছায় দিয়ে দিলাম মজমার থেকে বিরাট আওয়াজ আসছে তো রসুল সাল্লাহ বললেন যে না এই মজমার আম আওয়াজে হবে না তখন হুজুরের প্রত্যেক কবিলার কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা রেজামন্দি নেয়ার জন্য লোক করে দিছে যে প্রত্যেক কবিলার একজনকে বলছে যে তুমি প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা হবে রেজামন্দিটা নিবে একজন ব্যক্তি হোক ওনার কথায় তারপরে না হলে তো এরপর এই ঘটনার পরে সব সব ইয়ে দিয়েছে এখানে ওই যখন ওনারা আইসা মুসলমান হয়েছেন তখন ওনারা প্রথমে চাইছিলেন দুইটা জিনিস মালও চাইছিলেন আবার ওই মানুষও চাইছিলেন যারা বন্দী হয়েছে তাদের মধ্যে একজন মহিলা ওই মহিলা যার হাতে বন্দি ওনারে বলতেছে যে আমি তোমাদের নবীর বোন সেই মা অথবা সেই মা নামটা হবে আরকি তো বলছে যে আমি তোমাদের নবীর বোন দুধ বোন তো ওই মুসলমান যারা ছিল ওনারা বলছে ঠিক আছে তাহলে আপনি নবীজির কাছে বলে যে বোন তাহলে আপনার সাথে একটা হুজুরের কাছে দুধ পান করতাম যে আপনার মনে পড়ে যে আপনি ছোটবেলায় আমার একটা কামড় দিয়েছিলেন সেই কামড়ের দাগটা এখনো আছে উনি একটা গায়ের কোন যেন একটা দাগ দেখাইছে পরে হুজুরের মনে পরে হুজুরে মানে আনন্দে চোখ দিয়ে পানি পুরো মনে গোলাম বান্দি অনেক কিছু দিয়ে দিচ্ছে মুসলমান হয়েছে এরপরে ওই যে গণিমতের মাল তাকসিম হয়েছে যে তো সেখানে ওই যে একটু আগে যেটা বললাম যে আনসারিদের হুজুরের তুলনামূলক কম দিচ্ছে নৌ মুসলিম যারা ওদেরকে বেশি দিচ্ছে কম দিছে। অথচ আমাদের থেকে এখনো এই রক্ত পড়তেছে তো এটা নজয়ান যারা ওনাদের ওনারা একটু গলা করছে কিন্তু যারা মুরব্বী আনসার ওনারা এটা কেউই বলে কিন্তু এই কথাটা কানে কানে কেমনি কেমন গুমরাহ ছিল আল্লাহ আল্লাহ সম্পর্কে তোমাদের আল্লাহ আখিরাক সময় তোমাদের কোন খবর ছিল না আল্লাহ তালা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়িত্ব দিচ্ছেন এবং তোমরা পরস্পর শত্রু আমার মাধ্যমে আল্লাহ তোমাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দিচ্ছেন তোমরা অভাবী ফকির আমার মাধ্যমে আল্লাহ তালা তোমাদের আপনার সহায় কেউ ছিল না আমরা আপনাকে আশ্রয় দিছি এটা তোমরা বলতে পারো এরপরে হুজুরে বলতেছে দেখো তোমরা কি এতে কষ্ট পাইছো যে কিছু দুনিয়ার সামান গরু ছাগল এগুলো আমি ওই সকল লোকদেরকে একটু বেশি দিলাম যাদের কিছুদিন আগেও যাদের আত্মীয় স্বজন মারা গেছে এবং যারা এই কুপুরের ওনারা আর কি বলবে একদম লজ্জায় ইয়ে হয়ে যেতেছে এরপরে হুজুরে বললো যে দেখো তোমরা কি এটাতে সন্তুষ্ট না যখন অন্যান্য লোকজন গরু ছাগল নিয়ে বাড়ি যাবে এই ওর বকরি এগুলো নিয়ে বাড়ি যাবে তখন তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের বাড়ি যাবে এটা বলছে পরে একবারে কাঁদতে কাঁদতে সবাই হয়ে গেছে পরে হুজুর বলছে যে হিজরতের ব্যাপারটা হতো অন্য সব মানুষ চলে আর রাস্তা দিয়ে আনসারিরা চলে তাহলে আমি আনসারিতে রাস্তা দিয়েছিল পরে একবারে সবাই কাঁদতে কাঁদতে হয়ে গেছে যুদ্ধের মূল এটা এভাবে এখানেই শেষ হয়েছে পরে হজুর সালাম পরে এসে গেছে সাথে যারা আসছিল বিক্ষিপ্ত আরো একটা ঘটনা বলতেছি যে মক্কা থেকে যারা তাদের মধ্যে শুধু এই জন্য যে সুযোগ পেলেই আমি আমার বাবা এবং চাচার হত্যার প্রতিশোধটা নেব বদরে ওই সাইবা বিন ওসমানের বাবা এবং চাচা দুজন মারা গেছে বদর তো তিনি বলেন যে আমি সুযোগের সন্ধানে ছিলাম তো যখন একটা সময় দেখলাম যে হাওয়া জেনের আক্রমণে সব সাহাবিরা একদিকে এদিক ওদিক ছুটে গেছে একটা পর্যায়ে আমি দেখলাম যে হুজুরের এক জায়গায় অল্প কিছু আছে অল্প কিছু তখন কাছে গেছি কাছে যাওয়ার পরে দেখে যে এক পাশে আব্বাস আর এক পাশে হলো আবু হারেস এই আবু সুফিয়ান কিন্তু প্রসিদ্ধ আবু সুফিয়ান গালেবান হুজুরের চাচা তো ভাই মনে হয় পরে তো ওনাদেরকে দেখে তখন আমি আর সামনের দিক দিকে হুজুরের উপরে যাওয়ার সাহসটা হয়নি আমার তখন আমি একটু ঘুরে হুজুরের পিছন দিক দিয়ে গেছি পিছন দিক দিয়ে হুজুরের হামলাটা করে শেষ করে দেব যে আমি পিছন হুজুরে দেখেছে দেখে বলছে কে সাইবা নাকি এটিকে আসুন তখন আমার হিম্মত হয়নি যে একটা কিছু করার আমি যখন হুজুরের সামনে গেলাম তো হুজুরে আমার ভুকে হাত রাখলেন হাত রেখে দোয়া করছেন যে আল্লাহ তার দিন থেকে দূর করে দেবে এটা যে হুজুরের হাতটা তখন আমার মনে হচ্ছে যে সবচেয়ে প্রিয় চেহারা পরে রসুল সাল্লাহ আলী ইসলাম বলছে এবার যুদ্ধ করুদ্ধ করছেন তিনি যুদ্ধ করার পরে ফিরে আসছে এবার কথা বলেন যে রসুল সালি হাসালামের নির্দেশে যখন হজুর আব্বাস তিয়মান সবাইকে ডাক দিচ্ছেন ওরা যখন এদিকে ফিরলো। মুসলমানরাও ফিরছে ওদিক দিয়ে কাফের মোটামুটি যুদ্ধ শুরু হয়ে গেছে একটা সময় আমি দেখলাম যে আসমান থেকে যেন একটা কালো চাদরের মতো কি আসছে মানে যেটা আমাদের এবং এসে পড়ছে এর মূলত এরপরে ধর্ষণ করছে ফেরস্তারকে যেটা জুনুদ এলাম তারা যেটা পরাজয়ের পরে যখন এই যে তাদের যে আমির মা লিখিবনে আহ সে তো চলে গেছিল তা এখন কিন্তু যে মুরুব্বী একজন ছিল না এই জন্য রসুল সালি বিশেষভাবে তাকে ধাওয়া করার জন্য একজনকে পাঠাইছে আবু মোসা আর চাচা আবু আমের আর শাহরি আবু আমের আর কয়েকজন সহ তাকে ওকে ধরার জন্য পাঠাইছে তবু ওখানে দেখছে যে তিনে সালামা ছিল ওর নাম দোরাইদের ছেলের নাম ওরে দৌড়াই গিয়ে ধরে ওরা শেষ করছে শেষ করার পর আবার তিনি কাছে আসছে কাছে আসার পর চাচা একদম শেষ চলে যেতেছে পরে চাচা বলতেছে যে বলার পরপরই হাত তুলে ধোয়া করতেছে তো ওনার জন্য খুব ভালি আলফাজ দোয়া করতেছে তো দোয়া শুনে পরে আবু মাসা আমার জন্য একটু দোয়া করেন এটা হলো রমজানের ফাতে মক্কার জন্য সব সাহাবি আবার সেখানে যেতে পারছে অল্প কয়েকজন শহীদ হয়েছিল শহীদ ছাড়া কেউ শাহ মারা যায়নি একজন সাহায্য পরেই শহীদ ওখানে মারা গেছিলেন আফসোস করছে হিজরতটা একদম মোকাম্মল হতে পারেনি হিজোর তো মোকাম্মাল হয় যেখান থেকে চলে গেছে সেখানে আবার মৌত না হলে ওনার জন্য এটা আফসোস করছে আচ্ছা এটা হলো এই উন্নয়নের বাক্যটা